আমি মিনসি তিন বিস্মিল্লি রহম وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ শিফা وَلَا يَزِيدُ الظالمين إلا خسارا أقال النبي صلى الله عليه وسلم تردت فيكم أمرين لن تضلوا ما تمستتم بهما রসূলি অসল্লাহ মৌনজিম সদক রসুল হুন্ন বিউল করিম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح যদি মোহাম্মদিং ফিলজ সাধ ও ফিলক লোব ওয়ালা কবহমদিং ফিলক এ বাত এটাও নিবন্ধ মোহাম্মদ কী রখো تاکہ شوی مرد کمال মুস্তুফান ইনা ই ইহ ইহ ইহ মুহমু শুভান কলা ইম ইমত ইন্নকালি মুহকিম রবিশ রহলি সদরি আমি সাহি কৌলি মকব তু হাজ হাবল তু বহু তো হ ম কবুল তু হায় শাহজাহ কবিল তু বহুত হানিদে তু নে তু বহুত হে মানি তু নে দিল তু বহুত হে চসমে যদন গাফে যা শাহনব য়দাশি শয়দ কেন গা হে কুন দবাশি বড় বড় কেফা জফা হো উল্ফত মর বর কেফা কে জফা হো হর চিজ মে লজ্জত হল মে মজা হো চর কাঁঠালতলা কাসিমুলিমিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাদ্রাসা মসজিদ আখাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বারোতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলাজ ছাব্বিশ অক্টোবর দু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ শাহিবিন কলিজার টুকরা আমার সমবায়সী যুবক বন্ধগান স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান রথা শ্রদ্ধায় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহানের ভিত্তিতে সহি কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন ন্যামতের শকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মৈর্য তৌফিক পাক দান করুন মোহাব্বতে বলেন এখনো কিন্তু অনেকে দাঁড়িয়ে আছেন বসে বলুন আল্লাহ বলেন আমি কোরআনে হাকিম কে অবতীর্ণ করেছি সেটা কেমন বলে মা হুয়া শিফা এটা একটা ঔষধ এটা কি এবং রহমতুল্লিলদের জন্য কোরআন হল রহমত সীমা লঙ্ঘনকারী জালেম এদের জন্য কোরআন ক্ষতির পথ ছাড়া আর কোনো পথ দেখাবে না রসুল আকরম সাল আলহি আ আলিহি ওয়াসালাম বলেন যদি তোমরা এটাকে আঁকড়িয়ে ধরো দিল্লু তোমরা কখনো পথ ও হবে না লাঞ্চ্যুত হবে না দুটো জিনিস কিতাব আল্লাহ বা রসুলি আল্লাহর কিতাব এবং করসুলের সুন্ন দুটো জিনিস কি ভাই কথা বলবেন না এক নাম্বারে কি জিব্বানারায় রায় বলেন কি করম্বারে কার সুন্নত আরো মহব্বতে বলেন কার সুন্নত রসুলের সুন্নত আজ আমাদের মাঝে দুটো জিনিস অনেকটাই সাথেও সম্পর্ক আমাদের দূরত্ব বিচ্ছিন্ন অথচ কপালে সাইনবোর্ড লাগায় রাখছে সুন্নি আছে না নাই মুসিবত আমার টোটাল আলোচনার বিষয়টা হলো আজমতে কোরআন নিয়ে কোরআন কি কোরআন কেন কোরআনে জিনিসটা কি কোরআন দামি একটি কিতাব কোরআন মানুষের হেদায়াতের গাইড এমন এক কিতাব যার মত কোনো কিতাব নেই যার মত কোনো কিতাব নাই এমন এক কিতাব যে কিতাবে কোন ভুল নাই যার জেন্দিগিতে কোন মিথ্যার আসর নাই আছে রসুলের জীবনে কোনো মিথ্যা আছে আমার রসুল এমন যার জীবনে কোনো মিথ্যার আসর নাই রসুলের কাছে অবতীর্ণ করা কিতাব এমন যে কিতাবেও কোনো মিথ্যার সুযোগ কেন আসলো। আল্লাহ তার জবাব দিলেন দুটো হুদাল্লিল মুতাকিম আর হুদাল্লিল নাস এক জবাব হলো মুতাকিমদের জন্য পদ দেখাবে আর এক জবাব হলো গোটা দুনিয়ার মানুষকে জান্নাতের পদ দেখাবে কে দেখাবে কোরআন কে দেখাবে কোরআ কোরআন কোথার থেকে আসলো আপনি প্রশ্ন করবেন এ স্পষ্ট কোরআন জবাব দিবে আমি এমন কোরআন যেটা লাউহে মাহফুজ থেকে এসেছি হে কোরআন তুমি কোন দিন আটসু قران بيقول انزلنا في ليله القدر ليله القدر قدره ليله اكس كيفه ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر হাজার মাসের থেকে এরাত বড় দামই হাজার মাসের থেকে রাতের দাম বেশি রাতের কথাও বলে দিল মাসের কথাও বলে দিল শাহরুর ও মগন উম আন হুদাল্লিন নাস মিনাল হুদা ওয়াল ফুরকন এ কোরআন তোমার নাম কি বলে আমার বহু নাম আমার এক নাম হলো কোরআন আমার এক নাম হলো কিতাব আমি কোরআনের আর এক নাম হলো ফুরকান আমি কোরআনের এক নাম হলো তানজিল কোরআন শরীফের নিরানব্বইটা নাম কেউ লিখেছেন পঞ্চান্নটা নাম এর মধ্যে কিছু নাম প্রসিদ্ধ ফোরকান তঞ্জিল কিতাব কোরআন এটা তার আসল নাম কোরআনের আর এক নাম হল জিকির ইন্না কোরআ এর এক নাম জিকির কোরআনের এক নাম ফোরকান ফোরকান মানি হক বাতিলের মাঝে পার্থক্যকারী এ কোরআন বলে দে ভালো কে খারাপ কোরআন সুন্দরভাবে ভাবে বর্ণনা করে দিলেন কোরআন বলে আমি এমন নির্ণয় করে দিতে পারব ইন্নল ও আন বড় দামি একটা কিতাব এ কর আন যত পরে ততই ইমান বেড়ে যায় ইন্নামুকিন ইদা জুকির হু জুলু বুহম ও ইদা তুনিয়ত আলৈহিম আয়াতুহু যাদ তুম ইমানা আলা আমি কোরআনের যেত বেশি পরে তত ইমান বেড়ে যায় কোরআন হলো একটা চারজার পাওয়ার হাউস ইদার সাথে যার সম্পর্ক যত বেশি তার ভিতরে ইমানের চার্জ বেশি কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মতো কোনো কিতাব নাই বলে এটা কেমন কিতাব বলে এটা যদি হাতে থাকে দুনিয়ায় আর কোনো ঢাল তরবারির দরকার হবে না এই কোরআনেই তোমাকে দুনিয়ায় শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবে ইকানা মে जिंदा कुरान हकीम হিকমতে উলাইয়া জালাসতু কдим জামিউল ইলম ফিল কুরআন হাকীম তা কাসরাতা আনহু আফহামুর রিজাল আরে ভাই সাউন্ড না কেন আল্লা বলেন এ কোরআন আমি অবতীর্ণ করলাম অনুনা করো ঔষধ ঔষধ কারা খায় সুস্থ অসুস্থ ঔষধ সেবন করে কারা অসুস্থ রুগীদের জন্য কোন আন পৃথিবীর সমস্ত মানুষ রুগী শরীরের দিক থেকেও রোগী রুহানির দিক থেকেও রোগী মানুষ তো দুইটা জিনিসের সমন্বয় মানুষ আর রু আজুর রহমানা আমি এই মাটির শরীরের নাম আমার হাফিজুর রহমানা যুবক ছেলেটা এখানে দাঁড়ায় কান্না করে সামনে দেখি সাদা কাপড়ের একটা প্যাকেট লাগানো কি আব্বা নাই তোর সামনে কাপড় লাগানো সাদা কাপুরের প্যাকেটে কে কাপড়টা ট্রেনে দেখলাম তোর বাবার মতোই বলে হ্যাঁ এটাই তো আমার বাবা তবে বাবা এখন আর নাই কেন গতকালকে তুই এই চেহারা এই হাত দিয়ে তো বলছো এই লোক আমার বাবা তুই তো বাজারের অন্য কাউকে আব্বা বলে ডাক দাও গতকালকে যেই দেখে আব্বা নাকসো এখন তো তার চেহারা হাত কান সব ঠিক আছে বলে থাকলে কি হবে ইনি আমার আব্বা না বলে ইনি কে বলে ইনি হলো আমার বাবার লাশ আমার বাবা নাই আমার মা নাই এটা কি বলে মায়ের লাশ আমার ভাই নাই এটা কি বলে ভাইয়ের লাশ তাহলে তুমি কাকে আব্বা বলে ডাকলা। সে আব্বাকে আসল আব্বা তো খুঁজে পাও নাই খুঁজো তোমার আসল কে হায় হায় হায় হায় তো মানসুর বলেছিল আমি যে বলি আমি আমি যে বলি আমি আমি কি আমি যে বলি আমি আমি বলি আমি কিছুই নাই কারণ আমি বলার অধিকার হলো আমার আল্লাহ কারণ আমার আল্লাহ আমি তো আজ আছি কাল থাকবো না কোন নাম থাকবে না কোন নিশানা থাকবে না কোনো চিহ্নই থাকবে না আমি বলি আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার আমার আমার বলি আমার ছেলে আমার মেয়ে না না এ ছেলে আমার না মেয়ে আমার না বাড়ি আমার না কারণ বাড়ি উঠাইতে আমার গাছ লাগছে গাছ আমি বানাই না আল্লাহ मरे हलोड़ी घर टा कि टाँव गी भाई बन हमारना एमको এটা আমার ঔরজ্জাত যারা থাকবে আমার অরিসদের কারো কারো ভাগের মধ্যে কবরের জায়গাও পড়ে যাবে পরে বান্দা চিন্তা করে দে আমার হাতের গড়ি কত দামি এটা কেউ ধরলে কাপড় কম দামের প্যাকেট বানা বাসবাগানে রাখবে এমন একটা বাগান যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে কেন বলে ওই জায়গা মানুষ থাকার জায়গা না ওই বাস বাগান হলো সাপের থাকার জায়গা ওখানে সাপ ওখানে সাপ বাগানে জঙ্গলের থাকে ওরে বান্দা তাকায় দেখ প্রধানমন্ত্রী বড় রাষ্ট্রপতি তার জন্য ছাড়ে তিন হাত কবর তিন কাপড় আমার আম্মাজানের জন্য যেমন পাঁচ কাপড় প্রধানমন্ত্রীর জন্য দশ কাপড় কিছুই না বাহাদুরি ওই ব্যক্তি করতে পারবে যার কাছে কোরআন আছে কোরআনের ঔষধ আছে রোগ হইল ভয় নাই এনটিভাইরাস হাতে আছে ढुकले टेंशन नहींवन करब रोग भलो कबरे कबर मुसीबत समय कबर एंटीरस আল্লাহর নবী বলেন কবরে রেখে যখন সবাই চলে যায় ফিরিস মাথার কিনারা এসে দাঁড়ায় প্রশ্ন করার জন্য মাথার থেকে আওয়াজ খবর দা বান্দা সবে মাত্র আল্লাহ নবী বলেন দুনিয়ায় করানিয়া থাক তারক তুফি কুমা বল্লা মুসলমান ঘর বাড়ি পুরে সব শেষ পোড়া ঘরের মধ্যে ঢুইটা দেখি আল্লাহর কালাম জিন্দা অবস্থায় আলমীরায় পরে আছে আগুন স্পর্শ করে নাই এমন এক শিফা সারা দুনিয়ার মানুষের জন্য করান ঔষধ বেইমানের জন্য করান ঔষ যখন কোরআনের ঔষধ হাতে নিল পৃথিবীর শ্রেষ্ঠ পথে শান চলতে ভয় পায় তো চিন্তা করে দেখো আদামিনীর যে কেমন বেদা শয়তানে ভয় পায় শানে ভয় পায় কেন ওমরের হাত আমার হাতের থেকে ১৩ হাত যেমন গঠন আমারও তেমন গঠন কিন্তু তার কাছে যে ইমানের পাওয়ার আছে কোরআন আছে এই কোরআনের পাওয়ার যখন ওমরের মধ্যে ঢুকে গেল এখন অমর কে শয়তান পর্যন্ত ভয় পায় সেই কোরআনই তো আছে সেই কোরআন তো এখনো আছে কিন্তু আজ মুসলমানের ঘরে কেন রহমত নেই না থাকার কারণ হাজি সাহ ঘরের আলমিরার ভেতরে রুমে তুমি কোরআন রাখছা পড়ে গেল তুমি খবর নিল না বিদায় হাজে আমার আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন গিয়া হাতের সাথে লাঠি লাগাইয়া ঘরের থেকে মূর্তিগুলো ভেঙে ভেঙে ভেঙে এ আলি ঝমঝমের পানি দিয়া থাকবে না রহমাতুল্লীলা আলমিন লাঠি দিয়ে দি মূর্তিগুলো ভেঙ্গে দে আর হাজি সব মুসলমান মক্কায় ধাক্কা লাগাইয়া আজকে ঘরের মধ্যে মূর্তি বসায়া রাখছি হাকি সে তু দুনিয়া হাই দুনিয়া কিনু মায় বহারুকার আল্লাহর কোরআন এমন একটি মজে যা আল্লাহ যত নবী দিছেন প্রত্যেক নবীকে আল্লাহ অলৌকিকতার অনেক পাওয়ার দান করেছেন নবীদের মাধ্যমে অসাধারণ কিছু ঘটে গেলে এটাকে বলে মরজেজা আল্লাহ ওয়ালা তাকওয়া আল্লাহ মাধ্যমে যদি অসাধারণ কোনো ঘটনা ঘটে যায়। এটাকে তরিকার ভাষায় শরীয়তের ভাষায় বলে কারামত নবীদের মরজেজা যেমন সত্য আল্লাহওয়ালার কারামত তেমন সত্য পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম মাদ্রাসার বাণী মুক্তি তাহার যুদের মুসাল্লা দাঁড়িয়ে আছে খাদে বানী আগায়ে দেয় একদিন খাদেম বলে দেখবো আল্লাহ রি তাহাত যুদের মুসাল্লা থেকে কোথায় যায় খাদেম একদিন নজর করে দেখে আল্লাহর মধ্যে নামাজ পড়ে মনাজাত করে বের হয়ে যাচ্ছে অনুসরণ করতেছিল মানুষের মতো না আল্লাহর স্বাভাবিক কদম দেয় কিন্তু পেছন দিকে জমিন বিদ্যুতের আকারে দৌড়া হঠাৎ খাদেম বলে আমি দেখলাম বিশাল একটা মহাসমুদ্র যেটা পারি দেওয়ার কোনো নৌকা নাই কোনো ফেরি নাই কোনো চার নাই পুল নাই হঠাৎ করে দেখলাম বিশাল সমুদ্র খুব দ্রুত কাছাকাছি হয়ে গেল বাড়ায় ওপার চলে চলে খাদেম বলে আমিও গেলাম হঠাৎ করে দেখলাম নদীর ওপার সমুদ্রের ওপারে গিয়া যখন দাঁড়াইলাম দেখি সামদিকে জঙ্গল আর কিছুই দেখা যায় না আমাদের মুক্তি সাহা হুজুরেরও আর দেখতে পেলাম না আমি ভয়ে পাই গেলাম কোথায় আসলাম ভয় হঠাৎ যুবক তুমি এখানে কোথার থেকে আসছো আমি বললাম পটিয়া কোথায় তোমার পটিয়া বলে চট্টগ্রাম কোথায় তোমার চট্টগ্রাম বলে বাংলাদেশ আল্লাহ রি ডেকে বলেন ওরে গোলাম সাহিজুল হাকাই তিনি এখানে আসতে ছিলেন পেছনে পেছনে হাঁটলাম হঠাৎ করে দেখি দেখা যায় না আল্লাহর বেশি বুঝার চেষ্টা করবি না সংক্ষেপ বুঝে এই বাংলার জমিন না সারা দুনিয়াতে যত কুতুবুল আলম আছেন এদের নিয়ে সপ্তাহে আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা বেলায়তের অনুষ্ঠান ওই বেলায়াতের অনুষ্ঠানের মধ্যে পাঁচ মিনিটে সব কুতুবুল আলমরা হাজির হয়ে যায় কারের কাফের মিশাও তাহলে হাদিস ভাইরা তো বলবে হাফিজুর রহমান মুসরে হয়ে গেল কারণ এগুলো কেমনি হক পটিয়ার আজিজুল হক চোখের পলকে কিভাবে বাংলাদেশ থেকে আফ্রিকার জঙ্গলে হয়ে গেল এটা তো অসম্ভব এর নাম বলেই তো নাম হয়েছে দিচ্ছে কারণ এটা তোমার মতো আল্লাহ আলীর বিরুদ্ধে যারা কথা কয় তোমার বুঝারও কোনো মেধা নাই কারণ তুমি বুঝবা কিভাবে ওই দরজা তোমার বন্ধ হাজরত রহমাতুল্লাহ জীবনে দেখি না দেখার বড় সব কিন্তু এত বড় একজন ব্যক্তি ছিল সন্দীপের মাদ্রাসায় যখন যাই তাদের রেখে যাওয়া তার সাথে যারা চলাফেরা করেছেন এদের ব্যবহারে আমি অনুমান করি আল্লাহর শপথ করে বলি এদের মতো মাটির মানুষ আর নাই এবার অনুমান করি সে আল্লাহর কত বড় মাটির মানুষ আল্লাহর নাই এজন্য তার কারামত বলা এমন কি এমনকি সামনাসামনি প্রশংসাও যায় যদি লোক ভেতরে কিবিরের আশঙ্কা না থাকে रसूल रसुलर सामनेशंसार गान गहदी सिंह तरह समाधान दिए व्यक्तिर प्रशंसा तारने कर समस्या होना প্রশংসায় সেই লোক একেবারে গরম না হয় নিজের ভিতর অহংকার না আসে তাহলে প্রশংসা করা যাবে বাইরা আমার সন্দীপের হাজরত প্রতিদিন নাগরীবের নামাজ বা যা মাতা করে মসজিদের ছাদে চলে যান কেউ আর খোঁজ করে পায় না কোথায় গেল কোথায় আবার দেখে ফজরের নামাজে জামাতে মসজিদে যতই চেষ্টা করলো কেউ জানতে পারল না কোথায় গেল কোথায় গেল মৃত্যুর আগে গোপন খবর ফাঁস হয়ে গেল তার নিকটস্থ বুজুর্গ একজন সাগের তাকে বলে গেল এই বান্দা কথাটা কাউকে বলবি না তুই আমার থেকে জানতে চেয়েছো প্রতিদিন আমি সন্ধ্যা পরে। যখন সাথে চলে ওখান থেকে আল্লাহ কিছু ভিন্ন মাখ লোক আছে আমাকে নিয়ে যায় ওদের ওই দেশে গিয়া ওদের মাদ্রাসায় আমি সারা রাত বোখারি শরীফ পড়ি এই তার ছেড়ারা বুঝবে কিভাবে যারা বলে তাফ নাই মা নাই আরে তুমি মা আরেফত বুঝো না মাংস আবুদুন এই লিয়া ব্যাখ্যা জালালুনের ব্যাখ্যায় লেখা আছে আয় লিয়া যে আন্তরিকতা আধ্যাত্মিকতা তাসাউফ ওলি এই মাথা নষ্ট নিয়ে কোথায় যাওয়া যায় বোখারি শরীফ বেলায়াতের বয়ানের বয়ান বোখারি শরীফ তো চব্বিশ ঘন্টা বোখারি চিল্লায় আবার আল্লাহ আল্লাহকে গালিও দেয় আসলে হেদায়াত বড় কঠিন ব্যাপার হুদাল্লিন নিজের নামটা মুনাফিকের খাতায় লেখাবি না যদি ভালো আব্বার ছেলে হয়ে থাকো মাস্তানি করবি না আমি কোনো পীরের নামে দালালি করি না বাস্তব শুনাচ্ছি আধ্যাত্মিকতার পাওয়ার কাকে বলে ফজলুল করিম রেফতার সাহস পায় না শেষ পর্যন্ত থানার থেকে একটা ওয়ারেন্ট অর্ডার নিয়ে গেল অফিসে ফজলুল করিম রহমাত বাবার আপনারা কেন আসছেন বেয়া দুবি ক্ষমা চাই আমরা তো চাকুরি করি আপনার ব্যাপারে গ্রেফতারি কোন ডকুমেন্টস আছে নাকি গ্রেফতারি পরোয়ানার ডকুমেন্টস থানার ওয়ারেন্ট অর্ডার যখন বের করে দিল আল্লাহর বলে কাগজটা যখন হাতে দেখে অর্ডারের মধ্যে কলমের কালির কোনো লেখা নাই কার আমরা এদেরকে আল্লাহ বলি যারা গানজা টানে আমরা বলি আর শয়তানের অলি আর আল্লাহর অলি নয় হ্যাঁ শয়তানের ওলিদের বিরুদ্ধে কথা বলো তাদের ব্যাপারে তো কোনো বুলেটিং আজ পর্যন্ত শুনলাম না হ্যাঁ শরমোনাই রে গালি দাও উজানিরে গালি দাও বাহাদুরপুরের গালি দাও তাবলি গলারে গালি দাও যারা পীরের চেয়ারে বসে মোজাহিদের সাইনবোর্ড লাগায় বাল্লুক হয়ে আছে এদের ব্যাপারে কোন ফটুয়াও না করে আমরা অশালীন জিব্যা দিয়ে কোন আচরণ করতে চাই না কারণ আমরা আদর্শওয়ালা নবীর একটা থাপ্পড় নেওয়ার মতো ওজন এই হাতের ওজন সহ্য করার কোন মানুষের জমিনে নাই আমরা আখালে হক কৌমিওালি আমার মতো জুয়ান গুলো যদি রাস্তায় নামি নাম না আধা ঘন্টায় সব বেতাল হয়ে যাবে আধা ঘন্টায় কারণ তোর মতো খালি খাই আর ঘুমাই না আমাদের ভেতরে আল্লাহর মোহাম্বত আল্লাহ আল্লাহর নেক নজর আদবের কিছু পাওয়ার আছে আমরা কাউকে গালি দেওয়া শিখি নাই এত বড় বে আদব হইনি আমরা যারা গালিদায় এদেরকে মোহাবত করতে শিখেছি আরবি পারে না আল্লাহ পাক নবীনে বলেন বোখারির হাদিস মান আলি জ্ঞান ফদ আন্তু হু বিলহার Hey, लम्बा एक हादीस कारा एक बचने ओलि बहु बचने आउलिया ओलि ओलि काली बेलायत লম্বা আলোচনা হ্যাঁ নবীন আল্লাহ কারা ওলি কারা যারা শুধু ফরজ এবার করে যথেষ্ট মনে করে না নফল এবারাত এত বেশি করে নফল এবাদাত করে করে আমি আল্লাহকে এত রাজি ফালায় কেমন কেমন জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায় বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায় অলির বয়ান বোখারির হাদিস চালাকি করো কপাল পুরতে স্পষ্ট হাদিসে কুদুসী আল্লাহ বলেন বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায় বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায় তাদের ভেতরে কোরআনের নূর আছে হেদায়ত শিফা সারা দুনিয়ার মানুষের জন্য লিখেছেন, শরীরের জন্য যেমন রুহের জন্য যেমন তেমনি ভাবে শরীরের রোগের জন্য কোরআন ঔষধ তার মানে এটা বলছি না যে খালি তাবিজ লাগাও তাবিজ লাগাও তো বলা হয় নাই আমরা ডাক্তার বলে ফিরাই দিলাম রুগী আর বাঁচার কোন গ্রান্টি আমাদের হাতে নাই রুগীরে মনের মতো খাওয়া যা মনে চায় খাওয়া কোনো নিষেধ নাই বাঁচবে না এই রুগীরে সন্তান বাড়ি নিয়ে বিছানায় সয়া কান্না করে ইমাম সাহেবের কাছে ডাক্তার বলে সন্তান একটু পানি নাম আমি পানির মধ্যে একটু কোরআন করে দম ইমাম সাহেব যখন পানির মধ্যে কোরআন করে দম দেয় আল্লাহর শকর বহু ঘটনা আমাদের হাতে আছে কোরআন পরে যখন পানির মধ্যে দম দিল এই পানিটা মরণওয়ালা রুগী যখন পান করা দিল কোরআন পরার রুগী পানি পান করে পুরা সুস্থ হয়ে গেল কুরআ মাহা শিবা উহ মাতুল মু সারা দুনিয়ার মানুষ বেঈমান মুমিন সবার জন্য কোরআন ঔষধ রুহের জন্য যেমন ঔষধ শারীরিক রোগের জন্য তেমন ঔষধ আরে মিয়া হিন্দু হিন্দু কবিরাজ কি কবিরাজ হিন্দু কবিরাজ তো একদিন খালি একজন হাজার হাজার একেবারে টিউমারের রুগী ফু দিল দম দিয়ে দিল জাইয়া দিল কি দিয়া জারে হিন্দু কায়নি কোরআন শরীফের ওই আয়াত করলাম কে হিন্দু কোরআন শরীফের আয়াত বুড়া পুইরা দম করে রুগী ভালো হিন্দু পড়ুক করে গান্দা করে তো আলাদা একটা অ্যাকশন আছে পার্সোনালিটি আছে কোরআন তো একটা হেদায়াত কোরআন একটা আলো একটা কঠিন একশন ভেতরে কোরআন আল্লাহ বলেন মা হুয়া শিফা এটা ঔষধ মুমিনের জন্য কোরআন হলো আলাদাভাবে রহমত কোরআন শব্দটা আমি একটু আগেও বলেছি কোরআনের এক নাম ফোরকান কোরআনের এক নাম জিকির কোরআনের এক নাম কিতাব মফাসির কেরাম বলেন কোরআন কত দামি কোরআন শব্দ দিয়েই বের করি কোরআন শব্দটা দিয়েই বের করি কোরআন দামি কত বলে করান শব্দটা চারটা শব্দ থেকে নির্গত অর্থ হলো জমা করা অর্থ কি জমা করা আল্লাহ বলেন হের চুল আপনি জিব্বাটা বেশি নাড়াচাড়া করবেন না আমি আল্লাহ আল্লাহ করে অক্ষর কে জমা করে একটা শব্দ হলো অনেক শব্দ হয় একটা আয়াত অনেক আয়াত সংমিশ্রণ হয়ে একটি চূড়া অনেকগুলো সূরা জমা করে হলো কোরআন এক ব্যাখ্যা দুই নাম্বার জমার ব্যাখ্যা হলো কোরআন মানে জমা করা দুই নাম্বার ব্যাখ্যা হলো এ মধ্যে মানুষের জীবনের যা দরকার ব্যক্তির জীবনের নীতি নির্ধারণ আছে নি সমাজের ভেজালের সমাধান আছে নি মানুষের জীবনের যা সমস্যা সব সমাধান ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কোরআন আছে না নাই শুধু রাষ্ট্রনীতির কথা নাই হ্যাঁ তাহলে যারা বলে ইসলাম আর কোরআনে রাজনীতি নাই তার মানে আমরা দুর্বল কোরআন আমরা এমন কোরআন মানি যেটা কমপ্লিট চতুর্দিকের সমস্যার সমাধান দেওয়া এটা এমন একটা কিতাব এটা বছরে বছরে কোনো সংশোধনী নাই একবারে আল্লাহ দিয়া দিলেন কেয়ামত পর্যন্ত চললে কথা বলেন না কেন মুসলমানের ঘরে নাই থাকলেও বলে ঘুমাবি না বলে ফেসবুক চালাই ব্যস্ত ডিস্টার্ব করোনা মা এরে যুব তোর এই মোবাইল হলো ধ্বংসের পূর্বাভাস তোর এই মোবাইলের দ্বারা তোর জীবন ও ধ্বংস হয়ে গেল ডাক্তারের পরীক্ষা করে দেখ তোর যৌবন কত মিটার আছে খবর নেই এই মোবাইলের দ্বারা তোর যৌবন ও শেষ তোর জীবন ও শেষ তোর চরিত্র শেষ বেজার হও না তোদের যদি না কোনোদিন ক্ষতি হবে না কিন্তু তুই যেই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করো তাস খেলো জুয়া খেলো লুডু খেলো ক্যারাম খেলো পার্কের আড্ডায় যাও কসং করে বলি যুব এরা যতই তরে বন্ধু বন্ধু বলে আই লাভ ইউর গঙ্গা আল্লাহর আসল বন্ধু না তোর গলা কাটা এ বাংলাদেশে প্রমাণ হয় নাই কত বন্ধু বন্ধুদের জবাই করে ফেললো কেন কয় 10 দিন খাওয়াইছো বন্ধু তোরে সালাম দিছে একদিন যদি মনে কষ্ট দাও টাকা চুরি করে তুই তাহলে তুই বাবার টাকা চুরি করলি তুই চোর শুধু চুরি করার গুণা হয়নি তোর বাবার জীবনের কামায়ের বরকতকে নষ্ট করে ফেললি তোর জীবনটারে শেষ করলো তোর যৌবন শেষ করলই বন্ধুগুলো এবং তোর লেখাপড়ার মেরুদন্ড ভেঙ্গে ফেললো তোর চরিত্র নষ্ট করে ফেললো। এ ২০ বছর পরে তোর চেহারায় নূর বাড়বে লাবান্যতা আসবে চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারা দিয়ে তাকাইলে চেহারা থাকবে আপেলের মতো চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগবে চেহারায় উজ্জ্বল হবে যদি মনে করো মোবাইলে উপকার আছে একটা নিরানব্বইটা ক্ষতি তার পেছনে অপেক্ষমানে যুবকাল্লার গোলাম নিয়ত বলি দুনিয়ায় শান্তি পরকালের চিন্তা নিয়ে বলছি এরপরও যদি কেউ বলো হুজুর তোর কথা মানতে চাই না লাগবে আমার মোল্লার কথা মানিস না তুই আগামী কাল নরসিংদী শহরের মধ্যে ভালো একজন স্বাস্থ্যবিজ্ঞানী বিজ্ঞানী হোক ডাক্তার হোক এর থেকে সামনে যদি রাখো চোখের ক্ষতি কানের ক্ষতি ব্রেনের ক্ষতি হাড় ক্ষতি এগুলোকে মিথ্যা বলছি অথচ তোমার জীবনের स्त्री क्या पृथ्वी छाई मैं खराब मुसलमान पेचने गो मुसलमान एम्स नामा दिल गेमस के उपलक्ष्य कर दुर्घटना कबले पड़े जा কমলমতি মতি বোনেরা আর যুবকরা হাজি সাহের ছেলে পাইছি মহতামিম সাহের ছেলেও মোবাইল দিয়ে আটকায় ফেলছি কিন্তু মহত আমিম তো পারি না কেমনে পারবি কয় বুদ্ধি কর ইউসুফ জুলাই নাটক নামায় सब हम यूसुफर नाटक मुसा फेराउनर नाटक कि जी কি হবে মুসলমানের বিশ্ব মিডিয়া ইসলাম নিয়ে ভাবে না বিশ্ব মিডিয়া ভাবতেছে এদের পৃথিবীর সব ওই যে একটা নতুন শুনলাম পৃথিবীতে একটি মতবাদের আবির্ভাব হয়েছে এটা হলো পরিবেশবাদ পরিবেশবাদীরা এটা এখনো গোটা বিশ্বে ছড়ায়নি পশ্চিমা অংশে কিছু আছে এদের মূল থিম হলো পরিবেশবাদী এদের মূল হেডিং এদের থিওরিগুলো কি পরিবেশের সাথে মিলে যাও মানুষ আছে অতএব থাকতেও হবে ল্যাংটা পরিবেশবাদীর স্লোগান মানুষ ভালো মেয়ে বিয়া কইরা গর্ব করে মেয়ে পেয়েছি হাজারে একজন ভালো শিক্ষক ছাত্র পেয়ে গর্বের মতো কোনো ক্যাপিটালিজম কত আদর্শের গান শুনেছি পৃথিবীতে আমরা চ্যালেঞ্জ করে দিচ্ছি পৃথিবীর সব ইজম लज्जा थे रसुलश पगुड़ा मिस्टि खूब मजाई बोलि खाइलिंग बाटपड़ी মদিনার নবীর আদর্শকে পাক বলে চিল্ল্যা বললি অথচ মাথার মধ্যে ইসলামের পরিচয় নাই গালের মধ্যে রসুলের আদর্শের দাড়ির পরিচয় নাই বডির মধ্যে রসুলের পোশাকের চিন্তা নাই তুমি গোটা দেশে ইসলাম নবীর জন্য জীবন দিতে মন চায় দাঁড়িয়ে রাখতে মনে চায় না এজন্য বলি টুপি যে মাথায় দেয় না সে ব্যামল কিন্তু বেয়াদব না বুঝেন ভালো করে বুঝেন ঠিক ঠিক পরে কন বুঝেন টুপি যে মাথায় দেয় না সে বেআল কি না ব্যাদব কিন্তু যে বলবে টুপি না দিলে হবে কি চূড়ান্ত ব্যাদব যেই লোকটা দাঁড়িয়ে রাখে না সে বেআল কিন্তু বেয়াদব না যে লোক দাঁড়িয়ে রাখে না সমস্যা হতে পারে কোনো সে ব্যল কি না কিন্তু যদি বলে দাড়ি না রাখলে কি হবে টপ লেভেলের বেয়াদি বুঝতে করেন কাজে লাগবে না বুঝজা ঠেলা ঠেলি করলে কোনো লাভ নাই আগে কি বুঝাইতে চাচ্ছি বুঝেন আমি দাড়ি না রাখে যারা এদেরকে বেয়াদছি এদেরকে বলছি যে বলে দাড়ি না রাখলে কি হবে সে বেয়াদব কারণ জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে রসুলের আদর্শকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায় রসুলের সান এ বেয়ুবি করলে জীবনের সব আমল শেষ কোন এবাদাত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না অন্যায় করবেন আবার বাহাদুরিও করবেন আল্লাহ আমাদের হেদায়াত দান করবেন খারাপ লাগতেছে রাগ করতেছেন কোরআন এর যদি কারা থেকে নেয় তখন অর্থ হবে জমা করা চারটা বলছিলাম এক নম্বর গেল কোরআনের ভেতরে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সব কিছু কোরআনে আছে না কোরআনের ভেতরে এলেন কোরআনে জমা এজন্য কোরআনের এক অর্থ কারা কৌ থেকে জমা করা দুই নাম্বার কোরআন এটা কারা এন থেকে নির্গত बहुबचन करा मानी चिन्ह आलाम कुरान शरीफ एट मानुषर हेदायत दलिल कुरान शरिफ जान्न गैरान्टी कार আল্লাহর নবী বলেন যে কোরআন পড়লো হালালটাকে গ্রহণ করলো হারামটাকে বর্জন করলো আল্লাহর নবী বলেন ওই লোকটা জান্নাতি শুধু তাই তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও বায় আমার এ হল কোরআন পর্নেওয়ালা যে পড়ে কোরআনের হাফেজ হেফাজত করেছে কিন্তু কোরআনের কালো অক্ষর না যারা কোরআনের ব্যাখ্যা তাপসির ফাসাদ বাগাত সিনার মধ্যে জমা করেছেন ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাই একজন ইমাম আবু ইউসুফ এইরকম ইমাম আহমদিন ইমাম শাহির ছাত্র ইমাম শাহি ইমাম আবু হানিফার সাগরিদের সাগের এর পরে হলো ইমাম বখারি অনেক পরে অনেক পড়ে ইমামে আজমা হানিফা কোনো কোনো কিতাবে আমি পেয়েছি জন কোন জায়গায় পেয়েছি ছাব্বিশ জন কোনো জায়গায় পেয়েছি উনিশ জন কোথাও পেয়েছি ছয় জন সাহাবার সাক্ষাৎ লাভ করেছি ইমামে বাসাফা রাজে উম একটি কিতাব যার কাছে কোরআন আছে তার কাছে সব আছে যার কাছে কোরআন নাই তার কাছে কিছুই নাই मद्रास अभव ग्रामे ग्रामे मद्रास ठीक नहीं आगे दिन मद्रास बड़ अभाव माइल के माइल हेते हेते हेटे हेटे ग পরে এলে মর্জন করা লাগতো এখন বাড়ি বাড়ি গ্রামে গ্রামে মাদ্রাসা কমে কেন কেনে কেন ওই যে গালি এই জন্য গালি দেয় বাড়ে না কমে বারে যত গালি দিবি ততই বাড়বে এটাই নিয়ম এটাই কি নিয়ম ইমাম্মা আলে আল্লাহর এ বাদাত গুজার একজন আল্লাহর খাঁঠিবান্ধা সারা রাতে করে কিন্তু ইমা মালিকের পেটে খাদা নেই সকলে রওনা হয়ে রানা হয়ে গেলেন আল্লাহর নবী বলেন হাঁটতে থাকে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের পত আসান করে এলেমের জন্য মানুষের কাছে দাওয়াতের জন্য হাঁটতেছে এক জায়গায় গিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমি এলাকা খানা নেই তিন দিনের ক্ষুদা কেউ বলে আর দুই চার দিন কম বেশি ক্ষুদা চলছে খানার কোনো আয়োজন নাই এক পর নামাজ পড়বে এবার আদাত করবে তো পারে না দুর্বল সারা রাত এবার আদাত করো না এক পেটের ভেতরে ক্ষুধা ক্ষুধা নিবারণের কোনো খানার আয়োজন নাই খুঁজে খুঁজে দেখলো এলাকার পাশে একটি ছোট খানার ঘর রুটি চোরের শুনে ধর্মের বয়ান তুমি কোন জায়গার মোল্লা এসেছ আমাকে মাস আলাদা শিখাইবা মাস মারি কোন খানা নাই টাকা দাও আমি চিনি টাকা মাস চিনি না বলে টাকা নাই না দিলে খানা নাই। বলে তোর একটা এলে শিক্ষা দেব জরুরি জরুরি গুল্লি মারি টাকা জরুরি হল एरे बंदा। निले बार बार बोली सत्तर बस मदिनाए जीवन काटाई एखनो माले के कब मदार भेतर कैसे माले সত্তর বছর মদিনায় জীবন পায়ে কোনদিন জুতা জুতা পরো না মদিনার জামিনে কেন জুতা পর না ইমাম মালে এক চোখের পানি সেরে বলে রে ভাই মদিনার যেখানেই আমি যাই সেখানেই মদিনার নবীর রওজার ঘ্রাম পায় মদিনা নাম কত সুন্দর মদিনা কে রে সেওয়ান্তা সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা পারলাম না, দেখতে পারলাম না। লাগে পারে আল্লাহর কাছে দোয়া করো হে মালিক তুমি আমাদের জীবনে একবার যদি হয় মদিনা আর ওই ধুলা গায়ে লাগাবার তৌফিক দাও এরেন বিরমত দিনা বড় দামি এক জায়গার নাম যেখানে আমার নবী অবস্থায় নবীর দল যে নবী এত দামি নবী যে নবীর রোজার কিনারা থেকে চক্ষওয়ালা ব্যক্তিরা এখনো নবীর ঘ্রাম পা কেমন আমার নবী নবী যদি রাস্তা দিয়া চলতে হাজার কদম দূরে গেল এই রাস্তায় মেসক দিয়া এর নবীর আজকে ওই নবীর দাড়ি নিয়ে গালিদ আজকে তুমি নবীর সুন্নতের দাড়ি কাইটা তুমি আজকে নবীর সাথে দুশ্মনি করতেছ নবীনে জানা গালি দিল তাদের ব্যাপারে কেন নিলা তোমার মেয়েটা কেন এখনো বেপর দেয় স্কুল কলেজে যায় হিসাব দিতে হবে আল্লাহ দরবারে পালাবার কোন সুযোগ আছে জিব্বা মোবারক বের হয়ে গেল ঘাম পড়তেছে নবী বেজার না রুমালটা ছেড়ে দেওয়া মাত্র নবী তার হাতে হাতটা লাগায় মুস্কি হেসে দিলে নবীর আদর্শ ছাড়া তোমার খানা চলে না অথচ নবীর যুগে চেয়ার টেবিল ছিল ছিল ছিল তারপর চেয়ার টেবিলে নাই ছিল কিন্তু চেয়ার টেবিলে নাই ছিল চেয়ার টেবিল ছিল কিন্তু নবী চেয়ার টেবিল ব্যবহার করেন নাই শুধু তাই না বললে জিব্রাইল যাও আমার নবী যেন আসন দিয়ে বসে খানা না খায় তুমি পাও জুলায় জুলায় খাও এটা তো আল্লাহর নবীর আদর্শের বহির্ভূত কাজ এনে নবীর উম্মদ শুধু তাই না চেহারায় মুসলমানের পরিচয় নাই তুমি বলো আমি নবীর বড় আশেখ আর যেই লোকটা তাহার যুগ পরে নামাজ পরে ফাঁকরি পরে এরে দো গালি কেন অহাবি হয়ে অহাবির ব্যাখ্যা জানো আল্লাহ হেদায়েত দান করুন আমিন মদিনা নাম কত মধুর মদিনা আর থাকলে পাখি না থাকলে যেতাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় এতো দূরে রই শুধু না মদিনা দেখে পারলাম না আল্লাহ আমাদের কবুল করে নি বাইরা আমার আর একটু সামনে যাব মোনাজাত করে দিব নাচ কে দূর থাক আরো আছে না আওয়াজ আছে আশেপাশে ওদিন শুনম আট তারিখ আগামী মাসের আট তারিখ মাদবদী হাই স্কুল মাঠে না আট তারিখ মাহফিল জামাত পরিষদের ব্যানারে ওদিন আট তারিখ মনে থাকবে না জামাতের ব্যানারে প্রধান মেহমান নুরুল ইসলাম আলীপুরি সাহেব মতি মিজানুর রহমান আমরাও ছোট খাটো কিছু আছি সবাই থাকবেন ইনশাল কারা কারা যাওয়ার নিয়ত করতেছেন দেখি রাজি রাজি আল্লাহ কবুল করেন তাহলে ওই দিন বাকি আলোচনা শুনো হাই হাই হাই তাহলে ওই দিন আর আমি আসব না দেয় ইমাম মালেক হোটেলওয়ালার সামনে গিয়ে ডাক ও হোটেলওয়ালা ভাই আমাকে একটু রুটির ব্যবস্থা করে দাও যার চোখে ডিস্টার্ব সে মনে করবে আলো অন্ধকার সমান যার নাকের ঘ্রান শক্তির মধ্যে ভেজাল আছে ওই বান্দার সামনে আতর আর পায়খানা সমান এর কাছে যদি পায়খানা দেয় মনে করবে বগুড়ার মত কারণ নাকের শক্তি ভেজাল ও আমি আল্লাহর একটা গরিব তুমি আমাকে একটু যদি দাও রুটি দাও আমি বিনা টাকায় নিলাম না টাকা না থাকলেও তোমাকে আমি একটু উপকার করি ভালো একটা আলার সমাধান করে দেই। হোটেলওয়ালা রাজি হলো না এমন ক্ষুধা হাঁটতেও উপারে না মাঝে মাঝে গিয়া গাছ পাইলে আঞ্জা করে পেট ছাপা সহ্য করতে পারে না রুমাল দিয়ে পেটে বাঁধে করি মুহিলা বাচ্চা নিয়ে রাস্তার কিনারায় ফজরের নামাজের পরে দাঁড়ানো জিজ্ঞাসা করা হলো মা বাচ্চা নিয়ে তুমি কেন দাঁড়ায় দাঁড়ায় কান্না কর। মহিলা ডাক দিয়ে বলে তিন দিন পর্যন্ত বড় ও পায় না বুকে দুধ না আমার বাচ্চাটার একটু ভালো পানি দেওয়ারও কোনো সুযোগ নাই আমি ফজরের নামাজ পরে রাস্তার পারশে ধারায় ধারায় কান্না কর ওরে নবীর কত আল্লাহ কাজা করে না কিন্তু খবর নেই ওই টঙ্গীর ময়দানে যাও চরমনার ময়দানে যায় উজানির ময়দানে যায় তিন দিন আড়াই দিন থাকে বাড়ির থেকে কিছু চিরামড়ি নিয়ে যায় এগুলো খায় কোথাও যায় টাকা নাই মাছ গোস্তাই কোন রকম জীবন চালায় কত বান্দা খুদার্থ মানুষকে আহারের ব্যবস্থা করো আমার নবীও কত কষ্ট করেছেন খুদার যাতনায় পেটে পাথর বেঁধেছে আল্লাহর নবী একদিন দাওয়াতি কাজ করে করে বাড়ি গিয়া প্রথমেমা ঘরে আছো রহমাতুল দরজায় দাঁড়া আওয়াজ নাই নবী একটু আওয়াজ করে ডাক দিলেন রহমাতুল্লীলা তোমার ঘরের যায়। আমি পরিধান করে আপনার কাছে আস মায়ার নবী চোখের পা নিচের কান্নায় বিভোর আল্লাহর নবী কাপুরের একটা চাদর দিয়া মনে না এটা পরিধান করে আসো কান্না করে বলেন বাবা হাসান হোসেন তিন দিনের খুদা ঘরের মধ্যে চুলায় কোন আগুন জড়ে কান্না করে খানার জন্য আমি খানা দিতে পারি নাই ওরা চিল্লা করে পড়েছে। কণ্ঠের আওয়াজ পেয়ে হাসান হুসাইনের ঘুম ভেঙ্গে গেল দরায় আমার নবীর কাছে এসে বলেনে না না। আমার মায়ের বিচার করে তিন দিন পর্যন্ত মা আমাদের খানা দিব দিব বলে দেন। তোর মায়ের বিচার চাও দেখ তোর নানার খবর কি দিনের দাওয়া পেটে পাথর বেঁধেছে কোনো খানার আয়োজন নেই ওরে রিক্সাওয়ালা ভাই তুমি ইতিহাস করো জীবনে ঘরের চুলায় আগুন নাই তারপর হারামের পেছনে যায় আল্লাহর গোলাম ইমাম্মে পেটে ক্ষুধা আমি চোখের দাও আমাকে হেফাজত করো ইমাম মালেক একটু দূর জায়গায় গিয়ে ওখানে আবাদাতে লিপ্ত হয়ে গেল এদিকে আল্লাহরওয়ালার মনের মধ্যে কষ্ট দেওয়ায় গজব শুরু হয়ে গেল কি গজব একটা কথা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়ে গেল ব্যবস্থা হয় না এবার স্বামী একদিন ধমক দিয়ে বলে বেবি টেনশন কেন করো ভালো একটা জামাই যদি পাথিবীর সব ওই জামাই দিয়া দিব স্ত্রী একটু মোটামুটি দিনের দিকে আগানো কারণ ভালো বাবার সন্তান অনেক ঘরে দেখা যায় স্বামী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পরে স্বামী রোজা রাখে না স্ত্রী রোজা রাখে কত ঘরের খবর উপায় কত ঘরের খবর উপায় রমাজা আনি স্ত্রি রোজা থাকে স্বামী রোজা রায় না আমারে পাক করে খানা দিবি রোজা রাখার সময় আমার নাই শ সারা দুনিয়ার উপ তোমার জামাইরে দেওয়ার ক্ষমতা নাই মূর্খক ভণ্ড ডেকে বলে তুমি আমার সাথে বার্গেনিং না, বিতর্কে না। আমি যে অদা করেছি সব দিব সব দিব আমার এই অদায় আমি বাস্তব তুমি যে বললা আমি পারব না আমি যদি পারি তখন তুমি তো আমার কাছে তুমি তখন আমার কাছে মুখ দেখাইতে পারবা না এক পর পর্যায়ে ধমক দিয়া বলে বিবি যদি আমি সব বটো আমার জামাইরে দিতে না পারি পৃথিবীর সব যদি দিতে না পারি যদি দিতে নাই পারি তাহলে আমি না পারি তো তুমি তালাক বেদাল লাগাই দিল স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে স্বামী আমার সব কিছু দেওয়ার ক্ষমতা তোমার হাতে নাই না समय खराब कष्ट संसार बड़ कर लुमी एम कथा क्यों बनला स्त्री चोखे पानी देखे स्वामी अंतरे बड़ माय लागल एक पर्याय बुझे गल ना আমি বাহাদুরি করে এমন কথা কেন বললাম দুনিয়ার সব কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু আমি তো কথা বলেই ফেলেছি এর সমাধান কোথায় যাবো সমাধানের জন্য একজন বড় আল্লাহওয়ালা আছে ইমাম মালে ওই গাছের জংলার কিনারায় অবাদ করতেছে হোটেলওয়ালা বলে তার কাছেই যাবো কিন্তু বুঝে না সাথে আমি বেহাদুবি করে ফেলেছি সমাধানের জন্য কিনারে মালেকের কাছে চলে যায় ইমাম মালেক দেখে চিনতে পেরেছে এই তো সেই বেদ হোটেলওয়ালা আমার এক কষ্ট দিল রুটি দিল না এবার হোটেলওয়ালারে দেখে বলে কিরে রে ভাই সিবতে গ্রেফতার হয়ে এখানে হোটেলওয়ালা বলে হুজুর এত বাহাদুরি করা ভালো না আল্লাহর মাইর হলো আলমের বা চালাকি করে লাভ নাই যতই বাহাদুরি করো যেই জিনিসটাকে ধন্য মনে করো তার মুসিবতে তুমি খুশি না না খুশি হয় না একদিন এই মুসিবত তোমাকেও গেরাস করে ফেলবে ঠিক এর অলর বন্ধা বাহাদী করি ওনা ওটা কল ভা ইমতা ভাই কারণ টাকা হাতের ময়লা আজ আছে কাল নাই বাহাদুরিও আজ আছে কাল নাই নাই টাকার বাহাদুর ফেরাউন কই গেল টাকার বাহাদুর আমেরিকার বুস কোথায় গেল টাকার বাহাদুর কোথায় গেল টাকার বাহাদুর ওই গাদে ভাই কান্না করে হুজুর বেদি করে ফেলেছি মাফ করে দেন আল্লাহ দিল বড়ো দিল বড় হিংসা নাই মাফ করে বলে কি বলে একটা সমস্যায় পড়ে তর্কের খাতিনে বলে ফেললাম না পারলে তোরে তালাক দিয়ে দিব এবার সমাধান দেন আমার মেয়ের বিবাহের ব্যবস্থাও হয়ে গেল লাম্বা কথা সংক্ষেপে বলছি ইমাম মালে समाधान प्रे हाजिर है तो तुम मेर सामने दाणा स्वामी स्त्री मध्यस्थ तुम एक जिल्द कुरान शरिफ स्वामी हाथी दिया दामा আর বলবারে ও জামাই এ কোরআন শরীফ আমি তোমার হাতে তুলে দিলাম যদি হাদিয়া কোরআন হা দিয়া দেব দুনিয়ার অপটৌক কোরআনের মধ্যে ঠুকান এ কোরআনটা যদি দিয়া দে কোরআন দেওয়া মানে সব কিছুই দেওয়া কত দামি একটা অক্ষর পড়লে দশটা নে মুমিন কোরআনের দ্বিতীয় অর্থ বলেছি কোরআন শক্ত তার দলিল যদি কোরআন কারা এম থেকে নেওয়া হয় কারা এন কারি নাতুনের বহু বচন মানে দলিল কোরআনের এক অর্থ পড় পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেটা বেশি পড়া হয় কোরআনে এমন একটি কিতাব যেটা এত বেশি পড়া হয় এই কোরআনের মতো পড়া আর দুনিয়াতে কোনোটাই হয় না ওরে মুমিন একটা কিতাব উপন্যাস কবিতা ভালো লেখকের লেখক করা বই একবার পড়ি দুইবার পড়ি মজা আর লাগে কিন্তু কোরআন একবার নি কথা কয় না যত পরি ততই মজা যতই পরি ততই মজা পড়তেই মনে চায় কয় পড়লেও তো বেনিফিট রেডি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ক্বারা আহরফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিআশরি লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন বলেন আলিফুল একটা অক্ষর না আলিফ আলাদা অক্ষর লাম আলাদা অক্ষর মিম আলাদা অক্ষর তিনটা অক্ষর যদি কেউ পড়ে আলিফুলামিম সাথে সাথে তিরিশ না কামল নামায় জোগায় যাবে ওরে মু প্রতিদিন এ সান নামাজ করো নিজে পারো না একটা মাদ্রাসার ছাত্র নিয়া পড়াও আর তুমি বলো তুই প্রতিদিন আমার দোকানে এসে সুরাই আসিন করবি আর তরে আমি হাতিয়া দিলাম পাঁচশো টাকা কমে যাবে এশান নামাজের পরে বেশি বেশি তুমি সুরাই মুলক তেল করো পরে পর যত খুলে যাবে এরে আল্লাহর বান্দা কোরআন পর যত পরবা কোরআনের আর একটা অর্থ করনুন থেকে নির্গত তার অর্থ হলো মিলানো অর্থ কি মিলানো কোরআন এমন একটা কিতাব আওয়ামের আল্লা কোরআন অবতীর্ণ করেছেন নাম্বার টু ব্যাখ্যা মিলানোর আল্লাহর নবী এ ব্যাপারে বলছেন ওলা কোরআন শরীফ এমন মিলানো বলে হেদায়ত সাথে মিলানো। বলে কেমন মিলানো সূর্যের সাথে আলো যেমন মিলানো ফুলের সাথে ঘ্রানটা যেমন মিলানো রুহুটা যেমন বডির সাথে মিলানো হেদায়াত কোরআনের সাথে মিলানো এর মুমিন সূর্য আলাদা হয়ে যাবে ফুলের ঘেরা নষ্ট হবে কোরআনের ময়দানে কুদরতি লিফ্ট আল্লা বানায় বলবে এ কোরআনওয়ালা কোরআন পর একটা আয়াত পড়বি এক এক স্টেশন উপরে উঠে যা অটো উপরে উঠতে থাক ইউক উহা কোরআন বড় দামি এক সম্পদ এ কোরআন বুকে লাগাও এরে কিতাবে দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লা যেখানে নামাজ পড়লে এক কয়টা। বিশ যারা নামাজ পড়ে তাদের উপরে আল্লাহ ষাটটা রহমত দেয় যারা নামাজ পড়ে না না কোরআন তালাক করে কি করে কোরআন করে যারা জিকির করে না শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর এদের উপরও বিশটা রহমত অবতির মহ মুাম এই হাদিস থেকে দলিল পেশ করলেন আল্লাহর ঘর ঘর ওখানে যদি শুধু আল্লাহ তাকায়া থাকলেও তোমার স্বভাব লেখা তুমি যদি কোরআন তাকায় তাকায় বলো হা দা কালামী এটা আমার আল্লাহর কালাম এতলেও সব অতএব যে মোনাফিকেরা বলে কোরআনের অর্থ না যাই না পড়লে লাভ নাই এরা চায় উন্মতের থেকে কোরআন দূরে সরায়া দিতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি পড়তে পারো না তাকায়া তাকায়া থাকলেও সব কোরআন শরীফ যারা পড়তে পারেন না বুঝেন টাকায় যদি দেখেন এটাই তো আল্লাহর কালাম হা দা কালা গুরব্বি এতেও স্বভাবর বান্দা অতএ সিনেলা এ কারণে আমার দাম সামান্য কাপুরের দাম নাই কোরআনে লাগলো গিলাপ নাম হলো দাম বেড়ে গেলো কাঠের দাম নাই কোরআনে লাগলো দাম বেড়ে গেল আমি বান্দার দাম নাই কোথায় আমার বাড়ি বরিশাল শালকুয়া কাটা আজ এত মানুষ বসার অতএব আল্লাহ কালাম সিনায় লাগাও রে যুব পাঁচ অক্ট নামাজের ওয়াদা করো কোরআনটারে বুকে লাগাও আমি আজকে ফতুয়া দিয়ে গেলাম না পারলে তাকাইল কী হবে সবাব হবে শিখো কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করো এবং আল্লাহ মা বাবার ক্ষেত করো মুরব্বের সাথে দেয়া করিও না দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হয় না তাের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা ছেড়ে দাও ওপর দারান মা আপনি তো কোরআনওয়ালার মা আপনি তো হাফেজ কোরআনের মা ও মা আপনি তো মা আপনি কত দামি গো মা মনটা কি চায় না একজন হাফেজের মা বাবা হয় কবরে যাবেন। আল্লাহর কাছে কান্না করেন দোয়া করেন আল্লাহ নাকার সন্তানের মা বাবা মৃত্যুর পরে যেন সন্তান জানাজার ইমাম आज के महा प्रायज ने कुरजे शुद्ध करेष्टा करो महिला मद्रासा महिला मद्रासा गए दैनिक एक घंटा समय दिए কোরআনটারে শুদ্ধ করে নাও আমি বলছি না তুমি তবে এটা হতেই হবে তার পক্ষে আমি না তবে নামাজ ঠিক করার জন্য কোরআন শরীফটা শুদ্ধ করে নাও হ্যাঁ যদি মাস জানতে হয় কাফিয়া কুদুরি পর্যন্ত পড়লেই যথেষ্ট হয়ে যায় সুযোগ থাকলে বা করো নামাজ পড়ো তো বা করো ভুল তো করেছি আমি আল্লাহাম সবাই জবানটা না পড়েন ইয়া আরামার রহাব্বতে পড়েন নবীজি বলেছেন যারা দোয়া করার আগে তিনবার ইয়ার রহিমিন পড়বে। আল্লাহ তাদের দোয়া কবুল না করে বিদায় দিবেন নাহম লমর লহমর লহাম হুমা কামা রব্বায় সি তে রাহ পর চলা হামকো খুদ ওদায় আর মালিক গুণার বুঝা মানার দরওয়াজ হাজি কুদরতের নজর দিয়ে দেখেন কত ওলা কত তুলেছেন। কত পর্দার আলালের মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ আমরা টাকার লোভে আসি না জাহান নাম থেকে ক্ষমা চাই ও আল্লাহ নিয়তে হাত তুলেছি কবুল করে নেন জীবনের গুনা গুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ সহি কোরআন পড়ার তো ফেকদান করে খাটি আল্লাহওয়ালার বন্ধু বানায় ওদায়ার মালিক খাটি আল্লাহওয়ালার বন্ধু বানা দেন মা বাবার দেন, মা বাবার জন্য কবুল করে দেশের বিরুদ্ধে আমুলওয়ালা আশেখ বানায় আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তান বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে ন্যাক্কার ছেলে মেয়ে বানায় দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করে রহমত নাজিলেন কবুল করে নেন যারা কবুল করে নেন আয় আল্লাহ কুদরতি ফায় তাদের ন্যায্য অধিকার ফিরায় তাদের জায়গায় যাওয়ার তৌফিক দান করে নেন মুনাফিকের হেদায়ত দান না হয় ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ ইসলামের নামে যারা দেয় তাদের দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন আল্লাহ এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় আয় আল্লাহ মাহাফিল কবুল করে নেন টাকা পয়সা পরামর্শ মাইক লাইফ প্যান্ডেল যারা দিল কবুল করে নেন যারা দান করেছে কবুল করে নে আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করেন অভিজির রোজায় স্বভাব পৌঁছায় দেন জীবনে একবার জীবনে একবারও যদি হয় মায়ার নবীকে ঘুমের ঘরে দেখার তিক দান করে না নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দিন আল্লাহ অন্তরের রিয়া হাসাত কিবির দূর করে খ্লাস দান করেন অল্ল আয় আল্লাহ সহি ভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন্ল গুণামুক্ত দিগি দান করেন অল্লাহ দিলটা নরম করে কান্নাওয়ালা চক্র দান করেন মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান বানায় দেন যা প্রয়োজন গায়েবের থেকে ফেসলা করে দেন ওদয়ের মালিক আরো হাত খালি ফিরায় দিন নারে আল্লাহ আয় আল্লাহ আমরা অনেক দূর থেকে এখানে আসছি দিনের কবুল করে নেন্লা কত আল্লাহকার কবর থেকে দেওয়ার অপেক্ষা আয় আল্লাহ জানি না কে মা হারা কে বাবা হারা কে ভাই বোন হারা কে সন্তান হারা অসহায় আয় আল্লাহ এ তিমের দিয়ে তাকায়াও কি মায়া হবে না রে মারি ও আল্লাহ এ তিমদের দিয়ে তাকায় কবুল করে নেন কবর আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ এক আয়াতান করেন্লা দীর্ঘ এক আয়াতান করেন আল্লাহ দীর্ঘ নাকাত করেন আল্লাহ সারা দুনিয়া একমতের জন্য নিরাপদে কবুল করে নেন ইজতের উৎস মা কাম দান করেন অন্য কোরআন হাদিসের এলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরত